হাসনিয়া শুনছিলাম আজকে আমরা আলোচনা করব রসুর সাল্লিসাল্লামের একটা গুণ নিয়ে যে গুণটি প্রত্যেকটি মুসলমানের বিশেষ করে প্রতিটি দায়ের মধ্যে থাকা খুবই জরুরি সে গুণটা হল রসুল্লাহ সাল্লীলাম দুনিয়াবি কোন বিষয়ে দাগান্বিত হতেন না কিন্তু ইসলামের ক্ষেত্রে দিনই কোন বিষয়ে যদি হস্তক্ষেপ করত তাহলে তিনি অবশ্যই রাগানিত হতেন যতক্ষণ পর্যন্ত ওই কাজটা প্রতিকার না হতো ততক্ষণ পর্যন্ত তিনি তার রাগ থেকে তিনি বিরত হতেন না তা আমরা দেখি যে আমরা যখন আমাদের এটা ছিল রসদাল্ল্লা সুন্নত কিন্তু আমাদের বাস্তব জীবনে তার পুরো উল্টো পুরো উল্টো গুণ আমরা গুণের উপর চলি যেমন दुनियावी स्वार्थे व्यक्तिगत स्वार्थे जो आघात आ प्रतिकार कर दुनिया, दुनिया हस्तक्षेप करुदे जाए तक देखा जा राग गुस्सा कत प्रकार और की की। কিন্তু দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কেউ যদি হস্তক্ষেপ করে তখন সেটা আমি আর কোন কিছু করি না তখন হেকমতের নামে বিভিন্ন নামে আমি সেখান থেকে এড়িয়ে যাই কিন্তু এটা রসুদাহের সুন্নত নয় এটা রসুল সাল্লা গুণ নয় আর রসুল সাল্লাহ আলী দুনিয়া বিষয়ে কেন রাগানিত হতেন না এটা তার বাস্তব হাকিকতার সামনে স্পষ্ট ছিল যা আমাদের সামনে স্পষ্ট সেটা হলো যে দুনিয়ার কোন মূল্য আল্লাহ রসুল সাল্লামের সামনে ছিল না কিন্তু দিনের মূল্য কাছে ছিল এর জন্য মজবুত ভাবে হস্তক্ষেপ করলে তিনি গণ্য হয়ে গেছে, দিনটা আমাদের কাছে মুখ্য নয় দিনটি আমাদের কাছে মৌলিক না প্রাসঙ্গিক একটা কাজ হয়ে গিয়েছে কিন্তু দুনিয়াটাকে আমরা আমাদের জীবনের মৌলিক একটা কাজ বানিয়ে নিয়েছি দুনিয়াটাকে আমাদের জীবনের মাসাদ বানিয়ে নিয়েছি দুনিয়াটাকে জীবনের আসল একটা কাজ বানিয়ে নিয়েছি ফলে দুনিয়ার সাথে আমাদের মহাপত ভালোবাসা এত বেড়ে গিয়েছে যে আমাদের নিজের সাথে দুনিয়া বি কোন বিষয়ে যদি কেউ হস্তক্ষেপ করে তখনই আমি রেগে যাই এবং তার প্রতিকার করার জন্য যত পন্থা যত পদ্ধতি অবলম্বন করার দরকার সব কিছু আমরা করি কিন্তু দিনের ক্ষেত্রে সেটা আমরা করি না এজন্য আমাদেরকে দিনের ক্ষেত্রে দিনকে বুঝে ইসলামকে বুঝে ইসলামের উপরে দিনের উপরে হকের উপরে কেউ যদি হস্তক্ষেপ করে সেখানে আমাদের প্রতিরোধ করতে হবে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে যা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নক ছিল আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আদর্শ বানিয়ে তিনি যেমন নাকি দুনিয়াকে অমূল্যবান মনে করে দুনিয়ার ব্যাপারে কখনো রাগ হতেন না আখেরাতের বিষয়ে রাগানিত হতেন আমরাও আখেরাতের কোনো বিষয়ে ইসলামের কোনো বিষয়ে কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে আমরা সেখানে ছাড় দেব না আমরা সেখানে প্রতিবাদ অবশ্যই করব যতক্ষণ পর্যন্ত সে কাজটি নিরসন না হয় আল্লাহ রবাহ আলমেন আমাদেরকে এই গুণ আমাদের ব্যক্তিগতভাবে সামাজিকভাবে সকল মুসলিম বিশেষ করে সকল দায়ীদেরকে এই গুণের উপর চলা منار توفيق دان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته